মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহ মান হানিফা অলামিয়াকু মিনাল মুশিক উপস্থিত সুধি দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা পেশ করছি কোরআনের ঘটনাবলী পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন কেসা বিভিন্ন ঘটনা তিনি কেন উল্লেখ করলেন মৌলিক কারণ আগেই বলে দিয়েছি লাকত কানিম কসিম ইবরাত ইউসুফ একশো এগারো নম্বর এত নিশ্চয় তাদের ঘটনার মধ্যে রয়েছে শিক্ষা উপদেশ যারা জ্ঞানী তারাই শিক্ষা গ্রহণ করে এই উপদেশ গ্রহণ করে এই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ একটি কারণ উল্লেখ করব আপনাদের সামনে সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে যে সমস্ত গ্রন্থ যে সমস্ত কেতাব নাজিল করেছেন এই কেতাবধারীরা কিভাবে বিতর্কে লিপ্ত হয়েছে এই বিতর্কগুলোর জবাব দেওয়ার জন্য বিভিন্ন ঘটনার অবতারণা করেছেন আসলেই অনেক সময় ইহুদি খ্রিস্টানরা পবিত্র কোরআনের সাথে বিতর্ক করার জন্য চলে এসেছে বিভিন্ন সময়ে তখন আল্লাহ রাব্বুল আলমিন একটা ঘটনা বর্ণনা করার মাধ্যমে এই বিতর্কের জবাব দিয়েছেন সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপদেশমূলক ঘটনা হল ইব্রাহিম সালাত সাল্লা সালামের বিতর্ক এবং ঘটনা তারা ইব্রাহিম সালামকে মানতে চায়নি বরং বিরোধিতা করতে চেয়েছে আজকেও যদি কোরআন নিয়ে তোমরা বিতর্ক করো তাহলে কখনো কোরআনের উপরে তোমরা জয়ী হতে পারবে না জয়ী হওয়ার কোনো সুযোগ নেই এব্রাহিম আলাই সাল্লা সালাম তিনি এতবার পরীক্ষিত হয়েছিলেন তাকে এত পরীক্ষা করা হয়েছে যার কারণে যত বিতর্ক হয়েছে একবার বিতর্ক হলো তারকা পূজারীদের সাথে যারা তারকাকে সেজ্ করে বিতর্ক হলো চন্দ্র পূজারীদের সাথে এক মানুষ চন্দ্রকে রব মনে করে আর এক মানুষ রব মনে করে সূর্যকে বন্ধুরা আমার চন্দ্রকে সূর্যকে তারকাকে आसमान के जर रब हिसाब से ततर्क लिप्त हो नमरूद इब्राहिम आलह सलम विभिन्न वितर्क लिप्त हो मध्य चंद्र सूर्य के केंद्र करेटी हल आल्लाह रबुल आलमीन जे एकम्र मृत्युदाता তিনি যে একমাত্র জীবনদাতা এটা নমরুদ কখনো মানেনি কিন্তু এব্রাহিমের বিতর্কের সাথে নমরুদকে কখনো জয়লাভ করেছিল না করতে পারেনি আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আলেক সাল্লা সালামের মাঝে অত্যন্ত প্রজ্ঞা ওহি নাজিলের মাধ্যমে নমরুদকে ধরাশয়ী করেছেন নমরুদ যখন বলল ঠিক আছে একজন ব্যক্তিকে ধরে নিয়ে ব্যক্তি অন্যায় করেনি তাকে দাও যে না আসলে তোমার আল্লাহও যেটা করতে পারে আমিও সেটা করতে পারি ইব্রাহিম আলাই তু সালাম তিনি বললেন আমার রব প্রতিদিন পূর্ব থেকে সূর্যের উদয়ন ঘটান তুমি দেখি আগামী কাল থেকে পশ্চিম থেকে ঘটাও পশ্চিম দেখতে সূর্যের উদয়ন ঘটাও কফার তখন নমরুদ এই কাফের ভূত সেজে গেল সে হতভম্ব হয়ে গেল আর তো কোনো যুক্তিতে পারবে না কারো কি কোনো সাধ্য আছে একমাত্র আল্লাহ ব্যতীত প্রকৃতির লীলে খেলা বলে যুক্তি দিয়ে শরীয়কে যারা বর্জন করতে চায় তাদেরকে এখানে বুঝার জন্য আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরণে ইব্রাহিম এবং মারদুদ নমরুদের ঘটনা উল্লেখ করে দিলেন তাতে স্পষ্ট কখনো ওহির বিধানের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে ক নবীর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে পৃথিবীতে পারবে না পারার কোনো সুযোগই নেই চলুন আর বিতর্ক আমরা দেখি ইব্রাহিম সালাতু সাল্লা তাল্লাম তিনি যে ঘটনা ঘটালেন তার বাপদাদকে লক্ষ্য করে বললেন সুরাতাম্বিয়া বান্ন তিপ্পান্ন চুয়ান্ন নম্বর আয়াতগুলো খুলুন মাহাদিহিতামে আংতুম্লাহ আন বললেন হে আমার ক আমার পিতা এই সমস্ত মূর্তির সামনে খাম্বার সামনে দাঁড়িয়ে কেন তোমরা নিরবতা পালন করো কেন দাঁড়িয়ে থাকো তারা জবাব আসলে আমার কি দানুম বাড়িন আব্বা তোমরা যখন চলে যাবে তোমাদের মেলায় তখন আল্লাহর কসম করে বলছি মূর্তিগুলোকে ভেঙ্গে আমি একেবারে শেষ করে দেব আল্লাহ রবুল আলমিন ঘটা বরংজন আল্লাহ কবির সবগুলো ভেঙ্গে চুরমার করে দিলেন বড়োটাকে রাখলেন কুঠা টাটার ঘাড়ে রেখে তিনি চলে আসলেন বুধুর আমার বিতর্ক শুরু হলে কে এটা করেছে ইব্রাহিম আলাই সাল্লা তাল্লামকে ডাকা হল যেটা কে করেছে তিনি বললেন ওই যে বড়োটাকে জিজ্ঞেস করো তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে মূলত উদ্দেশ্য ছিল এটা যে ইব্রাহিম সালাম তিনি বলে দিলেন গিয়ে জিজ্ঞেস করে না কি তারা কি কথা বলতে পারে তারা কি কিছু বুঝে ভেঙ্গে সবগুলো শেষ করে দিল বড় মূর্তিটা দাঁড়ায় আছে কিন্তু মূর্তিতে কিছু করতে পারলো না তারা যখন তাদের কাছে গেল কি বলবে কারণ তারা তো কথা বলতে পারে না খেতে বলে না শক্তি নেই দেখতে পায় না উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না কাট কাঠগড়ায় দাঁড়িয়ে যখন ইব্রাহিম আলাই কথা বললেন তারা গিয়ে ফেরত আসলো কি জিজ্ঞেস করবে তিনি বললেন এমন জিনিসের আপদত করো এমন জিনিসের অনুসরণ করো যারা কথা বলতে পারে না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না উফিল্লা কম অলিতা বুদুন আমিন तुम्हारे धिक तुमरा जर एवद करो ते ये विर्क आल्ला महा ग्रंथ उल्लेख कर आधुनिक जुगे बा महा ग्रंथ आल कुरान नजिले माध्यम इस समस्त घटना बर्ण करार माध्यम बोझाना हो आगे जुगे लोक वितर्क को कर कड़े इसलम इस समस्त विर्क জবাব দিয়েছেন ঘটনা বর্ণার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে কোনো বিতর্কে জড়িয়ে পড়া এটা রবাহ আলামিন কখনো কোনো ব্যক্তিকে জয়ী হতে দিবে না বলেই মহাগ্রন্থ আল কোরআনের ঘটনাগুলো বর্ণনা করেছেন এমনই একমত এমনই বিতর্কের প্রজ্ঞা জ্ঞান ওহি এলেম জাল্লাহ নাজিল করেছেন এর উপরে কোনো আহলেকে তা বিতর্ক করে কোনোদিন পারেনি পারবেও না যে ইহুদিরা বলল উজার হলো আল্লাহর বেটা না বিতর্কে লিপ্ত হলো আর খ্রিস্টানরা বলল যে মারিয়ামের বেটা ঈশা আর মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। না হুজুবিল্লা সম্মানিত উপস্থিতি কত নোংরা কথা হলে এইগুলো মানুষ বলতে পারে আল্লাহ এই বিতর্ককে তিনি পবিত্র কোরআনের মাধ্যমে খণ্ডন করে দিলেন যেন কোনো ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে বিতর্ক না করে ঘটানাগুলো বর্ণার মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন সবগুলো ঘটনা বর্ণার মৌলিক উদ্দেশ্য আল্লাহ রব উল্টা বলে দিলেন ইত্তাহ তারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা আলেমদেরকে বাদ্রিদেরকে যারা আশ্রমে থাকে তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ বলে দিলেন মা মিরু ইল্লা। যদি থাকত সমাধান দিত তাহলে ফসাদ সৃষ্টি করতো এক এলাকে মানতে হবে আল্লাহ রবাহ আলমিন তাদের যুক্তি খণ্ডন করে দিয়েছেন সমান উপস্থিতি একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এই আলোচনায় ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক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 क्यों इसलम पथ के निर्वाचन ना कराया छाड़ा जिन सौंदरता टीका रखते ठीक तेम ईमानल परिचर्या छा एक ममिनो तार लक्ष्य उद्देश्य पुछते आसन रसुल्लामेर रेखे जावा श्रवणर मध्यमें निजे ईमान तुम ए रियजुस दर्शे हमारे थकून देखा ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনায় আবারও ফিরে আসলাম এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদেরকে আন্তরিক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি কারণ বর্ণনা করছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন কেন ঘটনাগুলো মহাগ্রন্থ আলকুরান মধ্যে বর্ণনা করলেন তার একটি হলো যারা আহলে খেতাব ইহুদি খ্রিস্টান তারা পবিত্র কোরআনের ব্যাপারে যখনই তর্কে লিপ্ত হয়েছে তখনই আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন ঘটনার মাধ্যমে আমরা আরেকটি কারণ এই পর্বে এবার উল্লেখ করব যে ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে মমিনদের ইমানকে আল্লাহ বৃদ্ধি করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন ইমানকে আরও শক্তিশালী পাকাপুক্ত করতে চেয়েছেন যেমন ঘটনা বর্ণনা করেছেন পাকাপুক্ত করতে চেয়েছেন এরপরে বলছেন আল্লাহর রাবুল আলম বলেছেন যখন আল্লাহর নিদর্শন আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় আল্লাহ আব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে যে ঘটনাগুলো বর্ণনা করেছেন নবী মোহাম্মদ সাল্লু আলহ আসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন আপনার অন্তরকে দৃঢ় করার জন্য নবীদের ঘটনা বর্ণনা করেছি সম্মানিত উপস্থিতি কেন বর্ণনা করলেন এক আশ্চর্য অথবা মমিনের হৃদয়টি যেন ইমানে পুক্ত হয় ইমানে জন্য একেবারে ভরপুর থাকে এতটুকু যেন ভয় ভীতি তাদের হৃদয়ে না থাকে এই জন্য বিভিন্ন ঘটনা থেকে তারা শিক্ষা অর্জন করবে আসবে পুক্তদের ঘটনার মাধ্যমে একজন নির্যাতিত একজন অত্যাচারিত একজন হাসির কাস্টে যে দণ্ডমান তার হৃদয় শক্তিশালী করে তার মমিন কখনো করতে পারে না যেভাবে পক্ষুদের ঘটনাগুলো বর্ণনা করেছেন অমান হামিদ তাদেরকে শাস্তি দেওয়ার মৌলিক কারণই ছিল এটা যে তারা আল্লাহর প্রতি ইমানেছে আল্লাহ রাবুল্লা আলমিন বলে দিয়েছেন যারা মমিনদের উপরে অত্যাচার করবে তাদের উপরে আল্লাহ রবির পক্ষ থেকে গজব নাজিল হবে যারা মমিনদেরকে অত্যাচার করবে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে চিরদিন স্থায়ী করে রাখা হবে অথচদের সত্তর হাজার তেত্রিশ চল্লিশ নম্বর হাদিস তিনি মিজির মধ্যে এসেছে সত্তর হাজার ব্যক্তিকে একদিন এক গর্তের মধ্যে ফেলে পুড়িয়ে মারা হয়েছে আগুন দিয়ে কেন কতটা দুঃখজনক ওই বাচ্চা ছেলেটি তিনি ইমান এনেছিলেন আল্লাহর প্রতি কিন্তু বাচ্চা এটা সহ্য করতে না পারে মাত্র নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের উপরে ওহিনাজিল হওয়ার মাত্র চল্লিশ বছর আগের ঘটনা কি বিভৎস অবস্থা পৃথিবীতে এই রকম জঘন্যতম নির্মম ঘটনাকে এভাবে আর দেখা যায় না কত দৃঢ় ইমান সম্পন্ন তারা ছিলেন ছেলেটাই কত দৃঢ় ইমান সম্পন্ন ছিল যখন মারার জন্য নিয়ে গেল বাহিরে তখন তিনি বললেন আমি আল্লাহর প্রতি ভরসা করছি পাহাড়ের উপরে তোলা হলো ছেড়ে দেওয়া হলো মনে করলো ছেড়ে দিবে কিন্তু যারা নিয়ে গেল তারাই হয়ে গেল। ছেলেটি আবার আবার ফিরে আসলো। দিয়ে পাঠালো সাগরের মাঝে ফেলে তার মাঝে যেটা কোনো না আসতে পারে যারাই সাগরের মাঝে নিয়ে গেল। তারাই ডুবে শেষ হয়ে গেল কিন্তু ছেলেটি ফেরত আসলো নানাভাবে অত্যাচার করে তাকে মারতে পারেনি তখন ছেলেটি নিজেই বলল তুমি কে আমাকে মারতে চাও তাহলে আমার রীতি অনুযায়ী মারো তীর হাতে ধরে দিয়ে বলল। যে তীর মারার সময় বলুন বিসমিল্লাহকে রব্বি হাজ আল গুলাম এই কথা যদি বলে তীর মারতে পারো তাহলে মারা যাব বাচ্চা বলল এটাই তো আমি চাই বাচ্চা ছেলেটি শর্ত দিল এই মর্মে তবে শর্ত হল তোমার দেশের লোকগুলোকে এক জায়গায় করতে হবে ঠিক আছে এক জায়গায় করে দেব তোমাকে মারাই হলো মূল শর্ত অন্য কিছু চায় না তুমি তোর রক্ত চাই সকলে কি করে বাচ্চাকে বলে দিল ঠিক আছে দিয়ে মেরে দাও। এই রবের নামে আমি তীর মারছি মারামাত্রই বাচ্চা ছেলেটি মারা গেল কিন্তু উপায়টি কি ঘটল সত্তর হাজার মানুষ সঙ্গে বলে উঠল আ মান্না বিরব বেহাজ আল গুলাম আ মান্না বিরব বেহাজ গুলাম বলতে থাকলো তারা আমরা এই গুলামের রবের উপরে ইমান আনলাম আমরা এই বাচ্চাটির রবের উপরে ইমান আনলাম আমরা এই বাচ্চাটির রবের উপরে ইমান আনলাম বলতে থাকলো কিন্তু বাচ্চা সহ্য করল না বিশাল গর্ত ঘোড়ে অবতরণা ঘটিয়ে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে এক এক করে সত্তর হাজার মানুষকে সঙ্গে পুড়িয়ে মারল কত বড় উপরে আল্লাহ কতই না সহায় বাচ্চার মুখ ফুটে গেল বাচ্চার মুখ দিয়ে বেরিয়ে আসল মা হে আমার মা স্পিরি তুমি ধৈর্য ধারণ করো আলাল হাক তুমি হকের উপরে আছো অর্থাৎ তুমি আগুনে ঝাঁপিয়ে পড়ো আগুনে সেদিন পুড়িয়ে দিয়ে হয়েছিল তাদেরকে কিন্তু আগুনে পুড়েছিলেন তারা না তারা আগুনে পুড়েননি বরং তারা সবাই জান্নাতি হয়ে গেছেন তারা জান্নাতি চলে গেছেন শুধু ইমানের বলে ইমানের কারণে এই ঘটনা ঘটেছে কতটা ইমানে বলিয়ান হলে এমনটা ঘটনা করতে পারে এই ঘটনার মাধ্যমে একজন মমিনকে তার ইমানে দৃঢ় করা হয়েছে শক্তি সম্পূর্ণ করা হয়েছে একমাত্র আল্লাহ আশ্রয় এটা বর্ণনা হয়েছে যখন এই শাস্তি আসবে এই অত্যাশা যখন আসবে তারা ধৈর্য ধারণ করবে তারা মুখ দিয়ে বলে দেবে তাকে অত্যাচার করে কোন লাভ হবে না আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার মরণ আমার জীবন জন্য। তিনি কারোর সাথে শরিক করবেন না তিনি কাউকে নিজের সামনে আত্মসমর্পণ করার জন্য ছোঁপে দিবেন না তিনি আত্মসমর্পণ করেন একমাত্র আল্লাহর কাছে বন্ধুরা আমার দেখুন ইমানের দৃঢ়তা কিভাবে জন্ম নেয় ইমানের দৃঢ়তা কিভাবে আসে এব্রাহিম আলাই সালামের দিকে তাকিয়ে দেখুন ১৭৩ নম্বর একশো তিয়াত্তর নম্বর এব্রাহিম সালামকে আগুনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় হেমত অবস্থায় জিবরুল আমিন এসে বললেন আল্লাহ হাজা এব্রাহিম এব্রাহিম আমার কি তোমার কোনো প্রয়োজন আছে আমি কি তোমার কোনো উপকার করতে পারবো তিনি বললেন না তোমার সাহায্যের প্রয়োজন নাই তোমার সাহায্য হলো সসীম আল্লাহর সাহায্য হলো অসীম তিনি বলে দিলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সুন্দর ব্যবস্থা করবেন কত বড় তুল কত বড় ভিতরে আল্লাহ ভীতি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস কতই না তার হৃদয়ে যখনই কথা বলে দিলেন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে ফাইসালা নেমে আসলো আল্লাহ বলে দিলেন আল্লাহ ঘোষণা চলে আসলো হে আগুন তুমি এব্রাহিমের উপরে ঠান্ডা এবং শীতল হয়ে যাও এব্রাহিম আলাইসাল্লামকে ফেলে দেওয়া হয়েছিল আগুনের গর্তের মধ্যে কিন্তু তাকে পোড়াতে পারেনি স্রেফ ইমানে বলে হওয়ার তার সাথীদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল নমরুদ কি পেরেছে যখন একজন মমিন এই ঘটনা শুনবে জানতে পারবে পবিত্র কোরআন থেকে তখন তার হৃদয়টা ইমানে ভরপুর হয়ে যাবে ইমানটা দৃঢ় হবে শক্তিশালী হবে এই জন্য রব্বুল আলমিন অনেকগুলো ঘটনা বর্ণ করেছেন উদ্দেশ্যে একটাই মমিনের হৃদয়কে শক্তিশালী করা ইমানকে দৃঢ় করা শক্তিশালী করা বলিয়ান হয়ে সর্বদা জীবন পরিচালনা করতে পারে একজন ইমানদার ব্যক্তি একজন ব্যক্তি জন্য ঘটনাগুলো আল্লাহ মহাকুরন্ত আলকুরের মধ্যে উল্লেখ করেছেন সম্মানিত শুধু আমরা এখান থেকে যথাসাধ্য শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ইশা আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো পর্ব শেষ করছি আবার দেখা হবে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 ড জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরন সুরা সুর নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ